আলহামদুলিল্লাহ আমরা ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে আজকে আসলে একশো চৌত্রিশ নম্বর আয়াত থেকে শুরু হবে এবং এই আয়াতগুলো শুরু হয়েছিল যে সমস্ত গুণাবলী থাকলে মানুষ মোত্তাকি হয় মতো বিশাল এই প্রশস্ত জান্নাতের জন্য তোমরা দৌড় যে জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য আর মোত্তাকিদের গুণের মধ্যে বলা হয়েছে যারা দুঃখে কষ্টে সুখে শান্তিতে সকল অবস্থাতেই আল্লাহ রাস্তায় খরচ করে এক নম্বর গুণ দুই নম্বর গুণ ছিল যারা রাগ গোসাকে কন্ট্রোল করে তিন নম্বর গুণ ছিল যারা মানুষকে মাফ করে দেয় এই সমস্ত কাজ করলে মানুষ মহসেন হয়ে যায় এহসান তাদের ভিতরে তাদের জীবনে চলে আসে ইমানের উঁচু পর্যায় হচ্ছে এহসান খুব ভালো ইমানদার হয়ে গেলে তিনি মহসেন বলা হয় থাকে আর এই সমস্ত মহসেনদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এই হল কতগুলো ভালো গুণ যেগুলো আল্লাহ আল্লা আমাদেরকে হওয়ার জন্য জন্য দেওয়ার তিনি আমাদের এই যোগ্যতা অর্জন করার জন্য উৎসাহিত করেছেন পাশাপাশি এখন কিছু গুণা থেকে দূরে থাকা সমস্ত বনিয় আদম সমস্ত মানুষ গুণা করে ছোট হোক বড় হোক সগিরা হোক কবিরা হোক তবে এই গুনাগারদের মধ্যে ওই লোকগুলো ভালো যারা বেশি বেশি করে তওবা করে আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা তো এত মাসুন তার তোমাদের কি করণীয় কিভাবে সংশোধন করতে পারো সেটার উপরে আল্লাহ তালা এখন আমাদেরকে উৎসাহিত করছেন ঐ সমস্ত লোকগুলোই মহসিন হতে পারে মোত্তাকি হতে পারে ভালো মমন হতে পারে যারা কোন আল্লাহ তালাকে সঙ্গে সঙ্গে তাদের ইয়াদ হয়ে যায় স্মরণ করে ফেলে আল্লাহর কথা মনে চলে আসে বিহীন তখন সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তালার কাছে গুনামাপ চাওয়া শুরু করে দেয় আল্লাহ তালা বলছেন যারা গুণা করে ফেলে ফাহেসা কাজ বলতে হয়তো জেনাব্যা বিচার এগুলো যেমন ফাহেসা কাজ বা যে কোনো কবিরা গুনা হলেও এটাকে ফাহেসা বলা যায় যদি কোনো কোনো ক্ষেত্রে ফাহেসা বলতে শুধুমাত্র জেনাব্যা বিচারের মতো এই জাতীয় কাজগুলো নির্লজ্জতার কাজকেই মেইনলি বলা হয়েছে কিন্তু অনেক সময় ফাহেসা বলতে যে যেকোনো কবিরা গুণা হয়ে যেতে পারে আর এর দোলাম বাকি কবির সব চলে আসে জেনারেলি আমরা তখন গুনা করি তখন আমাদের আল্লাহ গুনা থেকে তবা করার জন্য আমাদেরকে কিছু সুন্দর সুন্দর দোয়া মাদ শিখিয়ে দিয়েছেন কোরআনে মধ্যে হাজরত আদম আলাইসালামকে হওয়া আলাহিসাল্লামকে ভুল করার পরে তবা করার জন্য শিখিয়ে দিলেন রব্বানা দোলাম না যে আল্লাহ আমরা আমাদের নাফসের উপরে জুলুম করেছি রক্ষা করি নাই আপনার কথা অমান্য করে ফেলেছি আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন আর রহমত দিয়ে আমাদেরকে ঢেকে না নেন তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব তাহলে গুনাকে গুনা থেকে তবা করার জন্য এখানে আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়েছেন বলো যে আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি নাফস শব্দের অর্থ কি নাফস বলতে মানুষের প্রাণ বুঝায় যেমন আবার নফস বলতে প্রত্যেকটি ব্যক্তিকে বুঝায় এখন আনফুসানা আমি নিজের নফসের উপরে জুলুম করেছি অর্থাৎ আমি নিজের উপরে জুলুম করেছি এর কোরআন থেকে এই দোয়াটা আমরা শিখলাম সিমিলার লাইনে আরেকটি দোয়া আছে হাদির শরীর থেকে এটা হচ্ছে না আমরা মনে করছি দোয়া মাসুরা শুধু একটা আল্লাহ দলান্তে নাফসি দোয়া মাসুরা শব্দ অর্থ হলো যে দোয়াগুলো নবী করিম সালামের থেকে সরাসরি রেওয়ায়ত হয়েছে তিনি আমল করেছেন যত দোয়া তিনি আমল করেছেন সবগুলো হচ্ছে কি দোয়া মাস তো অনেক সময় আমাদের সীমাবদ্ধ এলেমের কারণে আমরা দোয়া মাসুর একটা মুখস্ত করেছি আর মনে করি একটাই তিনি বোধ হয় নামাজে আত্মাহিয়াতে একটাই পড়েছেন সালাম ফিরনের আগে একটা নয় আপনি হেসন মুসলিম খুলে পড়েন তাহলে কতগুলো দোয়া করেছেন তিনি আত্মা পরে সালাম ফিরনের আগে বেশ কতগুলো করেছেন সবগুলো কিন্তু আজ এইয়া মাছ ওরা সবগুলাই এই মাসুল সেখানেও নিজের নামসের জুলুমের কথা আছে তার মানে গুনার কথা আছে অন্যায় কাজ করে গরহিত কাজ করে গুনার কাজ করে নিজের নফসার হয়ে জুলুম করে সত্যিকার নিক বান্দারা তারা নাই ফেরস্তার মতো এমন তাদেরও টুকটাক মাঝে মাঝে হঠাৎ করে গুণা হয়ে যেতে পারে কিন্তু এই মমেন্ট একটা নেচার হচ্ছে তাদের ভালো গুণ হচ্ছে গুণা করার পরেই তারা রিয়ালাইজ করে দেখার উল্ল আমি তো গুনা করে ফেললাম ঘর থেকে বের হয়েছেন আল্লাহ তালা কাছে যে আল্লাহ চোখগুলোকে হেফাজত করো কিন্তু কিছুক্ষণ পরে হেফাজত চলে গেছে দেখা যায় চোখগুলো অন্যদিকে চলে গেছে হয়ে যায় না এরকম আল্লাহ মাফ করু এখন এক মিনিট পরে মনে হলো ইন্নআলিল্লা কি হয়ে গেল ব্যাকারুল্ল সঙ্গে সঙ্গে মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে আমি আল্লাহ নাফর মানি করেছি তিনি বলেছেন গাদ্দুল করার জন্য মোহাম্মেদেরকে বলেন তারা তাদের চোখগুলোকে নিচের দিকে নামিয়ে ফেলুক চোখটা তো খেয়ানত করে ফেলেছে আপনার মনে পড়ে গেল কেউ না দেখলেও আল্লাহ তালা জানেন চোখ কি খেয়ানত করেছে অন্তরে কি আছে লুকাই এটাও আল্লাহ তালা জানেন আপনার কেউ দেখে নাই চট করে একটা গুণা হয়ে গেছে আর কেউ না দেখলেও কে দেখেছেন আল্লাহ এই কথা আপনার ভয় এসে গেছে আল্লাহ তালা যদি আমাকে শাস্তি দিয়ে ফেলেন কবিরা গুণা হয়ে গেল কি করি আপনার ভিতরে একটা চেতনা সৃষ্টি হলো স্মরণ করে তারপরে কি করে যখন সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তালার কাছে এই গুনার জন্য ইস্তের করে গুনার জন্য ইস্তের ফার করে আর আসা একটা বিপরীত না কোথায় চলে গেছিলেন আপনি গুনা করতে গিয়ে আল্লাহ তালার হুকুম থেকে দূরে চলে গেছেন আল্লাহর থেকে দূরে চলে গেছেন এখন আবার আল্লাহর কাছে ফেরত এসেছেন এই জন্য এই তাওবার এই শব্দ ব্যবহার করা হয়েছে আর ইস্তেকফার যেটা একই সেন্সে আমি গুনা করে ফেলেছি রিয়ালাইজ করি আল্লাহ কাছে অনুতপ্ত হই চোখের পানি ফেলি আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে গুনা মাফ চাই আর করি। বা করি আস্তাক ফেরুল্লাহ মিনকুল অর্থ কি আমি আল্লাহর কাছে মাফ চাই মিনকুল্লে দাম সকল গুনা থেকে এইভাবে করে তারা আল্লাহ তালা কাছে ইস্তেক ফার করে তাদের গুনার জন্য মাফ চায় আল্লাহ একটু আগে আমি করে ফেলাম খেয়াল করিনি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহতালা এই কথা শোনার পরে এরকম বান্ধা যখন কেউ রিয়ালাইজ করে দেরি করে না তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমাই ইয়াত জুনু বা ইল্লা কে আছে তোমার গুনা মাফ করতে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তো আর কেউ নাই তার মানে গুনা মাফ করেন একমাত্র আল্লাহ আর তিনি গুনা মাফ করার জন্য অপেক্ষায় কথা একটি হাদিস এসেছে এসেছে নবী করিম সাল বিশ্বাদ করেন ইন্না রাজন দাম্বান যে একটি লোক গুনা করে ফেলল ফকাল রব্বী ইন্নি আদনাবান ফির তখন সে বলে যে আল্লাহ আমি তো গুনা করে ফেললাম আপনি আমাকে মাফ করে দেন মেহরবানি করে মাফ করে দেনা দানবানুদু বিহি কত গাফার তুলে আবদি আমার বান্দাটা গুনা করে ফেলল এরপরে তার জ্ঞান হল যে তার একজন রব আছেন যিনি গুনামাফ করে দেন সে রবের কাছে এসে সে গুনামাফ চাইল এবং সে রব তার হাত ধরে তাকে উদ্ধার করতে পারেন এমন বিশ্বাস আস্থা তার রবের প্রতি তার আছে রকম যখন একটি লোকের আস্থা থাকে ইয়িন থাকে আবার কাছে এইভাবেই সঙ্গে সঙ্গে ফেরত আসে গুনা করে তখন কাত গফার তোলে আবদি আমি আমার ওই বান্ধাকে মাফ করে দেয় তারপরে কি হয় করে ফেলে আবার একবার গুনা হয় আমাদের আবার গুনা হয়ে যায় গুনা করার পরে বান্দা বলে যে আল্লাহ আবার তো করে ফেললাম আল্লাহ তারপরে আমি জানি যে আপনি এখনো তো দরজা বন্ধ করেননি আপনি আমাকে এখনো মাফ করতে পারেন আল্লাহ আমি জানি বিশ্বাস করি কারণ আপনি মাফ করা পছন্দ করেন এই কথা বলে কাছে আল্লাহ চায় শুরু করে দেয় আল্লাহ বলে আমার বান্দা আবার গুনা করে ফেলল আবার সে তার ইয়াকিন আছে বিশ্বাস আছে যে আমার রবের কাছে মাফ চাইলে তিনি মাফ করে দেন তিনি উদ্ধার করে দেন এইরকম বিশ্বাস করে যখন সে আবার আমার কাছে এসেছে আমি তাকে মাফ করে দিলাম শুনবো আমি রাখলাম বল আহ খালি দুইবার গুণা করি নাকি আল্লাহ আপনি তবা কবুল করেন আপনি গুনা মাফ করে দেন এই আশা এই আস্থা এই আল্লাহ আপনার কাছে আবার আমি দরখাস্ত দিই আপনি আমার গুনা মাফ করে দেন আমি তাকে মাফ করে দিই আবার চতুর্থবার সে গুণা করে ফেলে আবার একই অবস্থা হয়ে যায় একই ভাবে সে লজ্জিত হয়ে যায় আল্লাহ তালা কাছে আল্লাহ আমি এখনো নিরাশ হইনি কারণ আপনি গফুর রাহিম আপনি ত বা করতে থাকেন ত কবুল করতে থাকেন গুনা মাফ করতে থাকেন সে আশা নিয়ে আবার সেটি আল্লাহ আপনাদের বাড়ে তখন আল্লাহ তালা বলেন তার মনে চায় তার অর্থ সে আবার গুণ করে ফেলে আবার আল্লাহর কাছে তারপরে আল্লাহ তারপরেও মাফ করবেন কোনো দিন আল্লাহ তার জন্য এই তব দরজা বন্ধ করে দিচ্ছেন না তাহলে সে করুক যা করতে চায় তার মানে যা করে গুণা কোন অসুবিধা নাই এরকম করবো যে আচ্ছা গুণা করে ফেলি তা অবা করবো একটু পরে না উজ্লা তার গুনা করার জানে খারাপ জিনিস কিন্তু হঠাৎ করে হয়ে গেছে ধোকায় পড়ে গেছে করে ফেলে সে করে সে যদি অনুতপ্ত হয়ে যায় আফসোস করতে থাকে তবা করতে থাকে তাহলে এখানে আল্লাহ তালা তার জন্য আশার আলো রেখেছেন কিন্তু এটাকে কেউ জানা মনে না করে এটা কোনো অসুবিধা নাই গুনা করবার তবা করবো আল্লাহ তাল্লাহ তা বলে কতবার করা তোমার খুশি আমি মাফ করতেই থাকবো আমার আর কোনো চিন্তা নাই এরকম কোন এরকম চিন্তা করতে পারে এরকম মিস ইউজ করতে পারে হাদিসটাকে প্রশ্নই আসে না বরঞ্চ বান্দা মনে করে যে দ্বিতীয়বার তো আমি ক্রাইমটা বড় হয়ে গেল তিন নম্বর করলে ক্রাইম আরো বড় হয়ে গেল অবশ্যই তার অনুত্ত্বের পরিমাণ আরো বাড়বে আগের মত থাকবে না এরকম অ্যাটিচিউড থাকলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য কি এই যে মেহরবানি তার যে কত বেশি দয়া মায়া যে কত বেশি রহমত যে কত বেশি এই সুসংবাদটা আল্লাহ তালা আমাদেরকে দান করলেন আবুবাকাল আনহু বর্ণনা করেন নবী করিম সালাম একটা সুন্দর উত্তম একটা তরিকা আছে খুব ইফেক্টিভ সেটা হচ্ছে ম্যাম ইনবুদ্দাউ হসেন কোন মুসলমান যখন কোন গুনা করে ফেলে তার মনে আস আমি একটা গুণা করে ফেলেছি তখন সুন্দর করে উজু করে এর সাথে উজু করে দুই রাকাত নামাজ পড়ে আর নামাজ পড়ে আল্লাহর কাছে খুব করে ওই গুনাটার জন্য মাপ চাইতে থাকে তা অবা করতে থাকে ইল্লাহ ফের আল্লাহ অবশ্যই তাকে তখন মাফ করে দেওয়া হয় কিন্তু গুনামাফ হওয়ার জন্য ইটস সেলফ একটা কারণ কোন হাদিস এসেছে বান্দা যখন গুণা করে গুনার পরে অজু করে তখন অজু দিয়ে যখন সে মুখ এভাবে ধৌত করে পানি দিয়ে হাত করে। তখন পানির সাথে তার মুখ থেকে তার চোখ থেকে তার হাত থেকে তার নাক থেকে গুণা ধরতে থাকে এই অজুটাকে খুব এহতমাম সাথে করে খুব খেয়াল করে করে করে কারণ সে গুণা করে ফেলেছে আল্লাহ তালা কাছে তাও করার জন্য নিজেকে ধুয়ে মুছে সাফ করে আনছে তখন বাইরেটা সাফ হয়ে যায় ভিতরেটাও তখন সাফের একটা প্রভাব পড়ে ঠিক কিনা কলবের মধ্যে অন্তরের মধ্যেও গুনার ব্যাপারে যে ঘৃণা সৃষ্টি হয় অন্তরের মধ্যে ধোয়ার একটা প্রভাব গিয়ে পড়ে এই জন্য অধুর এই হাইসিয়ত এসেছে এরপরে নামার তো অবশ্যই আল্লাহ তালা কাছে গুনা মাপার জন্য সাহায্য চাওয়া তো লাগবে আর সাহায্য চাওয়ার জন্য আমি যেন ভবিষ্যতে গুণা না করি সবচেয়ে উত্তম তৈরী তো হচ্ছে আমাদেরকে রাস্তা শিখিয়ে দিয়েছেন রসুল সাল্লাম আমাদেরকে কি শুনতে ফর্মুলা দিয়েছেন কিভাবে আমরা সলাতে তাওবা পড়তে পারি এই জন্য কোনো কোন হাজি বলেছে এই নামাজকে সলাতে তাওবা তাওবার নামাজ তার জন্য হতে পারে এখনো কষ্ট দিচ্ছে সেই কথা মনে করে যদি উজু করি নামাজ পড়ে ফেলি তাৎক্ষণিক ভাবে তাৎক্ষণিক গুনার তাৎক্ষণিক তাওবার ফজিলত অনেক বেশি এবং কারিসি এসেছে এডিশনাল কথা অমর আনু বর্ণনা করেন তোমাদের কেউ যখন সুন্দর করে উজু করেন একদম পরিপূর্ণ ভাবে আসাদু আল্লাহ ইহাম্মান এই দোয়াটা পরে আসাদু আল্লাহ ওয়াহুলান আব্দহু আর যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া এক আর তার কোন দোয়াটা প্রতিনিয়ত অজুর পরে পরেই যদি অজু শেষ করে দোয়াটা পরে ফেলে তাহলে কি হয় তার জন্য পুরস্কার ইল্লা ফুতে আবু আবুলিয়া ইয়াদুমিন তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের আটটি গেট খুলে যায় যে গেট দিয়ে সে চায় জান্নাতে প্রবেশ করার মতো তার সুযোগ এসে যায় তাহলে অনেক বড় এবাদত তাই না আমরা অনেকেই মনে করি অজু তো কোনো এবাদত না নামাজ পড়ার জন্য অজুর দরকার করোনতলা করবো সেই জন্য অজু লাগবে তার জন্য অজু লাগবে অজু টা অন্য একটা আমলের জন্য একটা শর্ত কিন্তু হালতে থাকবে একমাত্র মোমিন ব্যক্তি ধরে রাখা মানে প্রাকৃতিক কোন দরকার হয়ে গেলে সেটা তো রেসপন্ড করতে হবে ওটাকে ধরে রাখা না প্রাকৃতিক কারণগুলো যখন ঘটবে কথা বাথরুমে যখন যাবে কাজ সেরে একজন প্রকৃত মুসলিম সঙ্গে সঙ্গে ওদু করে বের হবে মধ্যে আমাদের হয়ে হয়ে গেছে গেছে যাদের এখনো হয়নি অভ্যাস করে ফেলেন তাহলে আপনার জীবনে একটা আহ বাথরুমে যাওয়া লাগে ওদুর জন্য আর কয় মিনিট লাগবে দুই মিনিটে সুন্দর ওদু করা যায় দুই টিন ব্যয় করে বের হয়ে আসেন আর এসে খুলবে। যতবার উজু করেন আত্মীয় দরজা ততবার খুলতে থাকবে খুলে লাভ হলো কি এখন তো যেতে পারছি না এখন যেতে পারবো না ঠিকই কিন্তু এই খোলা রাস্তা তৈরি হচ্ছে জমা হয়ে যাচ্ছে জমা হয়ে যাচ্ছে জানলাতের দরজা খোলার জন্য আমল দিয়ে এইভাবে ভর্তি করতে হবে কাজে অজুটা একটা বড় আমল আমাদের জন্য অজুর হালতে থাকা মানুষের জন্য অনেক নিরাপদ শয়তানের ওয়াসওয়াসা জিন শয়তানের ডিস্টারবেন্স এগুলো অনেক কমে যায় ওজুর হালতে ঘুমানো শূন্য ঠিক কিনা আমরা মনে করছি না আমাদের জন্য অজু করা লাগে ঘুমের আগে অজু করা শূন্য ওজুর হালতে ঘুমানো কত হেফাজত আছে এখানে এই জন্যে এই অজুর পরে এই দোয়া অজুর আমলকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় আমরা এখন আসি ওই আয়াতে যে আল্লাহ তালা ইস্তে কথা বলেছেন যে কি বলেছেন যখন গুনা করে জাকারুল্লা আল্লাহ তালাকে স্মরণ করে ফেলে বিহীম গুনা করার পরেই স্মরণ হয়ে যায় আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কথা এবং আল্লা শুরু করে দেয় এই আয়াতের তািফুকাল করেছেন তোমরা বেশি করে দুটো দিকির করো একটা হচ্ছে মিনহুমা বেশি করে করো এই জন্য আহ তুন্না সাবিদনু ইব্রাহিম শেয়তান বলল যে আমি ইবলিস বলল যে আমি লোকদেরকে হালাক করি গুনার মাধ্যমে গুনা করিয়ে দিয়ে সে আমাদেরকে কি করে হালাক করে ধ্বংস করে ক্ষতিগ্রস্ত করিয়ে দেয় আর মানুষ যখন গুনা করার পর রিয়ালাইজ করে করে ফেলে নাসু ইস্তিক হালাক তুনা ইস্তিকার আর মানুষ যখন লাহাই জিকির করে আর ইস্তিকার করা শুরু করে দেয় তখন তারা আমাকে হালাক করা শুরু করে কথা বুঝে এসেছে আমরা না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ আল্লা ছাড়া কি হলো এর আগে কি পরে কি এই ধরনের মানে জেকের অপব্যবহার এগুলো একদম ফালতু জিনিস বেকার অযোধ্যা করতে হবে কারণ হবে কি পড়েছেন এখন ইবলিস বলে যে বেশি করে যখন মানুষ ঠিক ফার দিকের করে তখন মানুষ আমাকে হালাক করে দেয় আর মানুষ যখন গাফেল থাকে আমি তাদেরকে গুনা করে দিয়ে আমি তাদেরকে হালাক করি এখন এই যে হালাকের প্রতিযোগিতা চলছে তাই না চায় আমাদেরকে করতে আমাদের ইবলিসের ইবলিস কি করতে হালাক করতে তা আপনি বলবেন বাবা এত যুদ্ধের দরকার কি আমি শান্তিপূর্ণ সহাবস্থান চাই ইবলিসের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান আছে আল্লাহ বলেছেন সে তোমাদের কি আদু মনে রেখে আপনি যদি বলেন না আমি সঙ্গে ঝামেলা করে লাভ নাই বেশি ঝামেলা করলে সে আমারে আরো বেশি দেখাবে আমি তার সঙ্গে কম্প্রোমাইজ করে চলি হবে যিনি সৃষ্টি করেছেন ইবলিস কে তিনি জানেন তিনি বলে দিয়েছেন তুমি চুপ করে থাকলেও সে তোমাকে চুপ করে রাখবে না সে তোমার পেছনে আসে তোমার নিজের আত্মরক্ষার জন্য তোমাকে আমরা বেশি করে করবো যখন একলা থাকি হাতা চলা করি ট্রেনে আসি বাসে আসি ড্রাইভ করি কেউ নাই তখন আমরা জবানকে কাজে লাগে। এবং তাহলে তা যদি না করি তাহলে সে কি কেউ প্ল্যান করবে যে জিকির করে না গাফল আছে তাকে আমি এখন হালাক করি সে তার ফোন রাখতে হবে তারপর এখন এই হাদিস আরো এসেছে এখন ইবল বলে ফা ফালামা এই তুই হুমবিল আহ আমি যখন দেখলাম যে কিছু বাঁধা তারা দিকের করে আর করে আমি তাদেরকে গ্রাফেল করতে পারি না তারা বেশি করে আমাকে হালাক করার চেষ্টা করছে আমি আরেক তরিখায় আসলাম তাদের মধ্যে খাহে সাথে নাফসানি বাড়িয়ে দিলাম ফাহমিয়া সাবুন আল্লাহ মুহতাদুন অনেক সময় তারা দিনের ব্যাপারে মন গড়া তত্ত্ব কথা নিয়ে আসে করে তারা খুব বলে যে আমরা তো দিনের এই বিষয়টাকে তারা খুব ভালো বুঝে মনে করে তারা হেদায়তের উপরে আসে কিন্তু আসলে কোরআন হাদিসের ফর্মুলার বাইরে তারা চিন্তা করে এই জন্য বিষয় এবাদাতের বিষয় আমরা কোথেকে নেব কোরআন হাজি থেকে না আমার জ্ঞান থেকে গবেষণা করে করে বাইর করব টেকনোলজি কেমন ডেভেলপ করা যায় এটা জন্য কোরআন হাদিস না করলেও চলবে আল্লাহ তালা বিজ্ঞান যাওয়া এরপরে কম্পিউটার আবিষ্কার থেকে শুরু করে রকেট আবিষ্কার অনেক কিছু করার জন্য যদি কোরআন হাজিজ নাও যান পারবেন যদিও মাঝে মাঝে দিয়েছে কিন্তু দিন ইসলাম শরীয়তটা নেওয়া হবে কোরআন এবং সন্না থেকে আপনার যুক্তি মানুষের বড় বড় যুক্তি দেওয়া হয় যুক্তি দিয়ে ঠিক করবে তাহলে ইবলিস আপনাকে গম্বা করে ফেলবে বলা হচ্ছে আমি তাদেরকে মন গোড়া কথা ফর্মুলা দিয়ে গোমরা করে ফেললামিম সাল করেন মনে আছে তো অধিকাংশ লোককে আপনি শকর গুজার পাবেন না আপনার নফর মানিতে লিপ্ত হয়ে যাবে সেই কথা অন্য একটি হাদিসে এসেছে ইবলিশ বলল আল্লাহ আপনার ইজ্জাতের কথন করে বলি আমি বনি আদমকে ধোকা দিতেই থাকব যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের মধ্যে রুফ থাকে রুফ চলে যাওয়ার পরে আর ধোকা দিতে পারবে আর পারবে না যতক্ষণ রুফ থাকে ততক্ষণ ধোকা দিতে থাকবে তাহলে কি মৌতের হালতেও যতক্ষণ যখন আমাদের এই সাকারাত চলে ওই সময়ই ইবলিস বসে থাকে আমাদের পাশে ধোকা দেওয়ার জন্য আল্লাহ কে আল্লাহ আসেন আল্লাহ কে দেখেছ না দলিল আছে আল্লাহ আসেন যে না কোনো দলিল তো নাই তুই একটা অবস্তব জিনিস বিশ্বাস করছে এটা বিশ্বাস না করে মারাটাই ভালো এইরকম করে ধোকা দেয় অনেককে এই যুক্তির মধ্যে যারা যুক্তি বেশি তালাশ করে কোরআন হাজির বাদ দিয়ে তাদেরকে আপকে ফেলতে পারে যুক্তি দিয়ে তাহলে তুমি এরকম একটা অবস্থব বিশ্বাস করো কেন এই নবী করিম সালাম দোয়া শিখিয়েছেন আমাদেরকে আল্লাহ নিয়ে আল্লাহ আপনার কাছে পানা চাই মৌতের সময় শয়তান যেন আমার কাছ থেকে ইমানটা ছিনিয়ে না নিতে পারে ওই সময় সে সবার আগে এসে দাঁড়িয়ে যায় পাশে থাকে আবার হুংশ আসলো বেহস হয়ে যান আবার হুংশ আসে এরকম হয় না অনেক ক্ষেত্রে হয় তো ওনার ছেলেরা পাশে আসেন। মৃত্যু বরণকারী যাত্রী আসেন মৃত্যু পথের যাত্রী হয়ে গেছেন সাক্ষণ ফুটে ওঠে তোমরা পাশে থেকে তাদেরকে মাঝে মধ্যে স্মরণ করিয়ে দাও লাহ এরকম আবার করতে থাক না এরকম না কিছুক্ষণ পরে পরে স্মরণ করিয়ে দাও একটু নিচু আওয়াজ তারা এবং তাকে বলো না বলেন এটা বলো না কারণ সময় শয়তান থাকে তুমি বলো না সে যদি বলি দেয় না তাহলে শেষ হয়ে গেল একটু পরে পরে কয়েক মিনিট পরে আবার এরকম করে ইন্টার গ্যাপ দিয়ে দিয়ে পড়া এটা হলো শূন্যতি তরিকা তো ইমাম আহমুল রহমতুল্লাহ ছেলে ওনাকে তালকিন করাচ্ছে তো একবার ওনারা শুনতে পারেন যে বাবা বলছে না না। ছেলেরা ঘাবড়িয়ে গেল আমাদের বাবা তিনি কালিমা পড়তে আমরা বললাম তিনি লা না বললেন ঘটনা কি ওনার কপালে আল্লাহ কি রেখেছেন পরে আবার এখন হুঁশ এসেছে আবার উনি স্বাভাবিক কথা কথাবার্তা বলছেন বলেন যে বাবা আপনাকে বললাম না না আমরা তো ঘাবড়ে গেলাম কি তখন তিনি যে ইবলিজ শয়তান আসছিল আমার কাছে এসে আমাকে এই এই সমস্ত কালিমার বিপরীত কথাবার্তা বলছে যে এইগুলো বলো সেগুলো বলো আল্লাহকে দেখছো নাকি বলো যে দেখো না জানো না বিশ্বাস করো তখন তাকে আমি তার না তাকে নিষেধ করেছি মৃত্যুর সময় হাজির হয়ে গেছে না উদীপিকা ইয়ে নিয়ে শয়তান আবাহিকা ইয়ে তে পত তো সে বলছে যে আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের মধ্যে আমার ইজ্জত এবং জালালের কসম করে বলছি আমি তাদেরকে মাফ করতেই থাকব যতক্ষণ তারা আমার কাছে গুনামাফ চাইতে থাকে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত হাদিতে সুসংবাদ দিয়েছেন তারপরে এসেছে যে এখানে শর্ত যোগ করা হয়েছে আল্লাহ করেন ঠিকই ওম্লা কে আসের গুনা মাফ করবেন আল্লাহ ছাড়া ওলাম ইসর আলামাফ আল ওহম আলামুন আর তারা জেনে বুঝে ওই গুনার মধ্যে আবার কন্টিনিউ করে না ডুবে থাকে না গুণাকে ছেড়ে দেয় এখন কেউ যদি গুণা করতে থাকে মদ খায় আর বলে আস্তা ফের ল আবার খায় তাহলে এটা এই আস্তা ফোর কোন অর্থ হল না তাহলে এই অবস্থায় নয় মদ খাওয়ার পরে তার কাছে আল্লাহ মাফ করুন এইরকম সিরিয়াসলি ধরা পড়েছে যে আমি কি কাজ করেছি এবং সেই না খাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তোর মানিত তাই আমি আর করবো না তাহলে রু সে সেখানে কন্টিনিউ করে না হ্যাঁ তারপরে দেখা আবার তিন দিন পরে আবার এই কাজ করে বসেছে তখন কি আবার তার ভিতরে ছেড়ে দেওয়ার জন্য আবার মানসিকতা হয়েছে আবার সে তবা করেছে কিন্তু সে যদি খেতে থাকে আর পড়তে থাকে তাহলে হলো না এই জন্য গুনার থেকে সরে আসা দরকার আল্লাহ তো মাফ করবেন যতবার গুণা করলাম কিন্তু গুণা প্রত্যেকবারই ছাড়ার জন্য সিদ্ধান্ত এবং কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া অনেক সময় অনেকগুলো কেস আমাদেরকে ডিল করতে হয় কিছু লোক আসে যে তাদের চরিত্র বিধ্বংসী কাজ ঘটে গেছে হয়ে গেছে। আবার রিয়েলাইজ করে তবা করতে চায় কিভাবে বাঁচতে পারে পরামর্শের জন্য আসে তখন আমরা যে কথাগুলো বলি যেটা আমাদের বলা উচিত সেটা হচ্ছে যে দেখো তবা তো করতে হবে কান্না কাটি করতে হবে যাহার নামে ফেলে দিলে কিভাবে তোমাকে যদি জালিয়ে পড়ে ভস্য করা হয় তুমি কি সহ্য করতে পারবে এই তাও বা সিরিয়াসলি করো কিন্তু তার পাশাপাশি কি করা দরকার যে সমস্যা কারণে এগুলো ঘটে ওই কারণ বন্ধ করা দরকার যেমন ওই ব্যক্তির সঙ্গে যেন তোমার আর দেখা না হয় কথা না হয় তাহলে আমি দেখি জানা কিন্তু টেলিফোন করে এরকম কেসও এসেছে টেলিফোন করে করে নিয়ে যা তাহলে টেলিফোন কাট করে ফেলো চেঞ্জ করে ফেলো যে আমি নাম্বার চেঞ্জ করেছি কোথ থেকে আবার আমার নাম্বার জোগাড় করে তাহলে আর কি পদক্ষেপ নেওয়া যায় তাহলে ওই বাড়ি থেকে হিজরত করো অন্য কোনো জায়গায় চলে যাওয়া তো আমার পড়ে নেই এরপরে তোমাকে আগুন থেকে বাঁচাতে হবে ঠিক ও বোন ইসরা নিরানব্বই করেছে এক লোক খুন করেছে এখন কি বললো আমি কি তবার কোনো উপায় আছে মসজিদ একজন আবেদ খুব ভালো করিওয়ালাকে জিজ্ঞেস করলো যে আমার কি কোন তবার রাস্তা আছে কয়জন খুন করেছে নিরানব্বই জন নিরানব্বই জন খুন করে আবার তবর জন্য আসছ তোমার জন্য তবা রাস্তা থাকতে পারে আবার কোন সুযোগ কোনো সুযোগ নাই একজন দুজন নিরানব্বই জন খুন করেছে। তাকেও খুন করে দিল কয়েকজন হল একশো জন পুরেছে আমি কি করি তার চেতনা সৃষ্টি হয়ে গেল করছে অনেককে জিজ্ঞাসা করছে এখন কেউ কেউ দেখছে কি কাণ্ড সে ঘটিয়েছে এখন তারা তাকে ফর্মুলো দিতে পারছে না তো বলছে যে দেখো এইভাবে যাকে তাকে জিজ্ঞেস করে লাভ নাই ভালো এলেমওয়ালা কোন ব্যক্তির কাছে যা কোন একজন আলমকে দেখে দিয়েছে তার কাছে গেল যাওয়ার পর আল্লাহ তিনি বললেন প্রত্যেক ব্যক্তির মায়ালাম ইন্দে মায়ালাম ইগারগের বান্দার যতক্ষণ গরগড়া শুরু না হয়ে যায় মৃত্যুর শেষ সময় এসে শেষ নিঃশ্বাস টানা টানায় শুরু না হয়ে যায় তার আক পর্যন্ত আল্লাহ মাফ করে দেন এই সমস্ত যে আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হো না কোরআনে যেরকম আসে তাও রাতুরি ইঞ্জিনেও তো এরকম সুসংবাদ গুলো আসে না নাই আছে ওই লাইনে তাকে বুঝিয়ে দিলেন তখন সে তার ভিতরে আসার আলো হল কিন্তু তিনি বললেন যে দেখো তোমার জন্য আমার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এই তুমি তো এই পর্যন্ত নিরানব্বই জন একশো জন পূরণ করেছ তার মানে তোমার যাদের চলাফেরা হয় তোমার যে সোসাইটি আছে ভেরি ব্যাড ফর এই জায়গায় তোমার বসবসের জায়গায় তুমি থাকা হবে না কারণ তোমাকে আবার ফোন করে তখন ফোন ছিল না খোঁজ খবর করে নিয়ে যাবে তাদের সঙ্গে তোমার আড্ডা দেওয়ার সুযোগ হবে তাহলে তুমি এই জায়গা থেকে হিজরত করে চলে যেতে হবে যেখানে কেউ এই সমস্ত অসৎসঙ্গ গুলো তোমাকে কোনোদিন খুঁজে পাবে না এমন জায়গা চলে যাও এবং নেক সঙ্গ নেককা তাদের সঙ্গে তুমি সময় কাটাও বলে এইগুলো কোথায় পাওয়া যাবে অনেক দূর অমুক জায়গায় আছে। তিনি হত চিঠিপত্র লিখে দিয়েছেন যে এই বেতারা তো করতে চায় তাকে তোমরা একটু তোমাদের সঙ্গ দিয়ে তাকে হেল্প কর পাঠিয়ে দিলেন সেও আলহামদুলিল্লাহ ইজ ভ্যারি সিনসিয়ার তিনি তবা করবেন রওনা হয়ে গেলেন পথের মাঝখানে কাছাকাছি যখন গেলেন তখন কি হয়ে গেল মৃত্যুর সময় এসে গেল তার ওই জায়গায় পৌঁছার সময় পাওয়া যাচ্ছে না এখন আমাদের প্রত্যেকটি মানুষের মৃত্যুর সময় দুই দল ফেরস্তা আসে দুই রকম ফেরস্তা আসে নেক কারের জন্য একরকম ফেরস্তা আসেন আর যে বৎকার গুনাকার কাফের বেদিন তার জন্য অন্য কোয়ালিটির ফেরিস্তা আসে। আমরা মনে করছি মালাকুল মৌত যিনি যান কবজ করেন তিনি একজন তিনি হলেন মেইন কমান্ডার কিন্তু কবজ করেন তাদের চেহারা কেমন হয় খুব সুদর্শন খুব সুন্দর পোশাক সুগন্ধি লাগানো গায়ের মধ্যে খুবই মোলায়ন প্রকৃতি। এবং আস্তে করে সালাম করে ঢুকে লোকটা শিয়রে বসে তারা এসে গেছেন ওনাকে নেওয়ার যেন খবর দেয় নিতে এসেছি নাই আপনি চলে আসবেন এখন আমাদের সঙ্গে তাকে সান্ত্বনা দিয়ে দিয়ে নিয়ে যায় ইন্না দিন আলহামুল ফেরস তারা এসে বলে আল্লা তু কোনো ভয় করবেন না কোনটা আল্লাহ ওয়াদা করেছে জান্নাতের ছবি ভেসে উঠে ওই যে জান্নাতে আপনার ঠিকানা রেডি হয়ে আছে। তখন সে আনন্দে খুশিতে সে অপেক্ষা করতে থাকে তাকে নিয়ে যা আর যখন গুনাগার অথবা মোশেক বেদিন হয় তখন এমন চেহারার ফেরেস্তার থেকে আল্লাহ পাঠান যাদেরকে দেখলে ভীষণ ভয় লাগে তাদের কাপড় চোপড় তাদের বেশ ভূষা সবকিছুই মারাত্মক ভীতি সঞ্চারের সৃষ্টি করে ভীতি সঞ্চার করে দুই দল ফেরিস্তার চলে এসেছেন এক দল বললেন যারা তাকে গুনার পথে এই সারা জীবন পেয়েছে তারা এসে দাঁড়ালেন যে তারা রুখ নেবেন আর যারা আল্লাহ কবজা করেন তারাও দাঁড়িয়ে সহি গাল গল্প না তখন দুই দলে কতক্ষণ এরা বললেন আমাদের রাইট সে এতক্ষণ পর্যন্ত গুনার মধ্যে ছিল তো অবাধ করে ওখানে যাচ্ছিল ওখানে তো এখনো যাই নাই তার কপালে হিজড়তে এখনো কমপ্লিট হয়নি আমাদের রাইট বেশি ওরা বললো যে না যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন এটা তার তাওবা আল্লাহ কবুল করে ফেলবেন আমরা সেই আশায় এসেছি এখন কোন করতে কোনো না গ্রুপ আল্লাহ আমরা কি করি আমাদেরকে সিদ্ধান্ত দেন তখন আল্লাহ তাল্লাহ বললেন এক কাজ কর তোমরা গ্রুপ জমিনকে মা গুনার দেশের কাছে আছে এখনো নাকি তাওবার দেশের দেশের কাছে পৌঁছে গেছে মাপো দেখি এখন জমিনের আসল হাকি হচ্ছে তখন সে তিনি যেখানে ইন্তিকাল করেছেন এটা গুনার দেশের একটু কাছে হয়ে যায় তোর দেশটা মাপলে একটু দূরে হয়ে যায় তো আল্লাহ জমিনকে বলেন এইদিকে দিকের জমিন তুমি লম্বা হয়ে যাও ওই জমিন তুমি শর্ট হয়ে যাও মাপা হলো মাপার পরে দেখা যায় যে তোর জমিনের একটু কাছাকাছি পৌঁছে গেছে তখন নিকার ফেরত তারা সুযোগ পেয়ে গেলেন তারা তার চান্স পেয়ে গেলেন তার রুখ নে আল্লাহ কবুল হয়ে গেল তাহলে আল্লাহ কত মেহের বান আমাদের কিন্তু আল্লাহার সিদ্ধান্ত হালকা না মজবুত মজবুত ওই লোকটা মজবুত সিদ্ধান্ত নেওয়ার কারণে পার হয়ে গেছে আল্লাহ অন্য আয়াতে বলেছেন আল্লাহ আলামু আনুবা তারা কি জানতে পারিনি যে আল্লাহ ফির যে ব্যক্তি কোন গুনা করে বসে নিজের নফসের ফিরে জুলুম করে অতপর সে আল্লাহ তালার কাছে তাহলে সে নিশ্চয়ই পাবে যে আল্লাহ তার জন্য গাফুর এবং এখানে সুম্মাই আস্তা ফেরাল গুণা করে অতপর তবা করে ফেলে এই জন্য দেরি না করা উচিত গুণা যত তাড়াতাড়ি বান্ধা তাও করবে তত তাড়াতাড়ি মাফ হয়ে যাওয়ার সুযোগটা বাড়ে আর যত দেরি হয়ে যায় তত তার জন্য ক্ষতির কারণ হয়ে যায় এইভাবে যারা করতে থাকে আল্লাহ যে যারা গুণা থেকে দূরে থাকে আর গুণা করে ফেলে তবাক করে এদের জন্যেই ওলা ইকাজা উহমা তুমি জান্ন এই লোকগুলাই হচ্ছেন যে তাদের জন্যে তাদের পুরস্কার হচ্ছে তাদের রব থেকে ক্ষমা এবং জান্নাত তাহলে এইরকম যারা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হচ্ছে ক্ষমা এবং জান্নাতহাল আনহা যার নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হয়ে যায় খালিদিন যেখানে তারা চিরদিন থাকবে অনেক কতই না উত্তম আমলকারীদের পুরস্কারগুলো। কতই না উত্তম পুরস্কার জন্নাথের মধ্যে কত উত্তম চিন্তা করা যায় যে এত উত্তম পুরস্কার কারীদের জন্য আর আমুল কি কয়েকটা আমলের কথা এখানে এই রকম আমলি জিন্দিগি কাটাতে কাটাতে যে ব্যক্তি আল্লাহ তালা কাছে পৌঁছে যাবে তার জন্যে আল্লাহতালা কত পুরস্কার কত শুনে নিজেই প্রশংসা করছেন কত উত্তম তাদের জন্য পুরস্কার থরে থরে সাজানো আছে না আত্মীয় বাদি আমার বান্দাতে রেখেছি দেখেনি ওদুন কোনোদিন চিন্তাও হয়নি কল্পনাও হয়নি কত নিয়ে আমার থাকতে পারে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে এইভাবে আল্লাহর কাছে তবা করার জন্যে এবং তার আগে যে গুণগুলো এসেছে মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্যে রাগ গোসাকে কন্ট্রোল করার জন্যে আল্লাহর রাস্তায় বেশি করে দান খরাত এই গুণগুলো বললেন আর গুণা থেকে দূরে থাকার জন্য গুণা হয়ে গেলে করার বলে এত পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই আয়াতগুলো আমাদের জন্য অনেক বড় সুসংবাদ আর ইবলিসের জন্য দুঃসংবাদ আসুন আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে আমাদের অভি কামনা করি তিনি যেন আমাদেরকে আল্লাহ তালার আমলিনের অন্তর্ভুক্ত করেন আমল নসিব করেন এই জন্য আমলের কথা এসেছে আমলকারী এই জন্য সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা ইমান আর আমল থাকবে না এই নেক আমল কিভাবে বাড়ানো যায় গুনা থেকে কিভাবে সরে থাকা যায় আর বেশি বেশি করে তবাক করা যায় এই তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে করেন